আসসালামু আলাইকুম রহমতুল্লাহারক মানে মা কি করছেন বুঝতে পারছি। যেটা বলছেন প্রথম কথা হলো মা দিবেন কেন ছেলে যদি দেন দেন আপনি হেবা হিসাবে হিসাবে বা হাদিয়া তো মায়ের অনেক সম্পদ আছে মা হিসাবে কিছু সম্পদ ছেলেকে এবং সব ছেলে মেয়েকে একজন দেওয়া যাবে না সবাইকে যদি দিতে চান সমহারে তিনি হাতিয়া হিসাবে হেবা হিসাবে দিতে পারেন অসুবিধা নাই ছেলেকে দিচ্ছেন ছেলে ইচ্ছা করলে খাইবো ইচ্ছা করলে বিক্রি করবো যা মনে চায় তাই করবো তা আপনি আবার অভিশাপ দিবেন কেন ছেলেকে দিছেন মানে ছেলের দায়িত্বে এটা চলে গেছে ইচ্ছা করলে রাখবো ইচ্ছা করলে বিক্রি করবো যা ইচ্ছা তাই করবে আর ওইটাই যদি আপনি চিন্তা থাকে না আমার সম্পদ বিক্রি করা যাবে না কিছু করা যাবে না তাকে দিয়ে দিছেন এই বিক্রি করছে তো সুতরাং এটা দোষের কিছু করে নাই এজন্য ওই মা অভিশাপ দেওয়া এটা মায়ের জন্য দায় না তিনি বুলটা তো নিজেই করছেন উনি দিচ্ছেন উনি দিবেন কেন আমাদের এখানে উপস্থিতির মধ্যে থেকে কোন জরুরি প্রশ্ন আছে কিনা এখানে তো অনেক লম্বা প্রশ্ন এত লম্বা প্রশ্ন এখন পড়া যাবে না জবাব দেওয়া যাবে না দুই তিন লাইনে যদি দেন তাহলে ছর এখানে আমরা রাজনৈতিক কোন বিষয়ে আলোচনা করি না এর আগেও আমরা ভোট দেওয়ার ব্যাপারে ভোটের ব্যাপারে বলছি এটা একটা রাজনৈতিক বিষয় এটা আমরা এখানে আলোচনা করি না আর তবে এর বাইরেও এখন অসংখ্য বাইয়েরা বোনেরা জানতে চায় আমি যে এই জন্য আমি আলোচনা আমি বলছি যে এই সাথে একটা অনেকগুলো বিষয় জড়িত আছে এবং এগুলা মোয়ামলাতে বিষয় এগুলো বিভিন্ন উপকরণের বিষয় এগুলো যুগে যুগে দেশের আলোকে অবস্থার আলোকে বিভিন্ন সময় বিভিন্ন চেঞ্জ হবে পরিবর্তন হবে तो जेहतु परिवर्तन परिस्थिति जाए होता जायज होना अर्थात जाइज ना जा सब विषय कि রাষ্ট্রের যারা সর্বোচ্চ নিয়ে একটা লাজনা দায় মতো একটা ফতোয়া কমিটি থাকবে একটা সংস্থা থাকবে এরা জাতিকে ওই মুহূর্তে জাতিকে তারা এটা সমাধান দিবে তারা গবেষণা করে সবাই মিলে বসে ইস্তেহাত করে এই সময়ের আলোকে এই অবস্থার আলোকে এটা জায়েজ নাকি না জায়েজ এটার গুরুত্ব কতটুকু এটার সাথে অংশগ্রহণ করবে না এটা থেকে দূরে থাকবে এটা ওলামাই অবহিত করবে। তারা জানাবে। এটা এক ব্যক্তির পতোয়া না আমরা কিন্তু মনে করি যে এটা এক আলেম পতোয়া দিলেই হলো এই জন্য দেখা যায় এক রকম হয় একজনের পক্ষে বলে একজনে বিপক্ষে বলে তবে এই ব্যাপারে আমাদের প্রখ্যাত শেয়েক ডক্টর মঞ্জুর এলাহি হাফেজ তিনি অনেক গবেষণাল মতামত তিনি দিয়েছেন হাফেজর আলোচনা যে ভোট গ্রহ ভোট দেওয়া বা নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ করা এটার ব্যাপারে শরীয়ত কি বলে কোরআনসন্না কি বলে ওই আলোচনা ওখানে আছে বিস্তারিত আর আরেকটা বিষয় কি বলছিলেন স্তেমার মাঠে ওইটাও একটা দলীয় বিষয় এই ব্যাপারে আমাদের নীতিমানা হলো কোনো রাজনৈতিক কোনো অরাজনৈতিক কোনো দলের পক্ষে বিপক্ষে আমরা কোনো কথা বলি না এটা একটা দলের সংগঠনের কার্যক্রম তাদের সাংগঠনিক বাৎসরিক প্রত্যেক সংগঠনের বাৎসরিক একটা সম্মেলন হয় বাৎসরিক একটা মিটিং হয় একটা ব্যবসা প্রতিষ্ঠানের বাৎসরিক একটা আপনার হালকাতা হয় প্রোগ্রাম হয় সব কাস্টমারদেরকে এখানে দাওয়াত দেওয়া হয় তো ঠিক এরকম তাবলিক জামাত একটা সংগঠন দাওয়াতের সংগঠন দাওয়াতের সংগঠন সেই সংগঠনের যার ইচ্ছা কথাবার্তা শোনার জন্য যাবেন যার ইচ্ছা যাবেন না এটা যাওয়া না যাওয়ার সাথে ইমান ইমান যাওয়া না যাওয়ারও কোনো সম্পর্ক না এটা হলো দাওয়াত তাবলিগ হলো ফরজে ক্যা পায়া এটা সব মানুষের উপরে ফর্জে আইনও না এটা ফরজে ক্যা পায়া বিষয় তো সুতরাং এবং ওই দাওয়াতের পদ্ধতির সাথে অনেকের আছে এই পদ্ধতি সম্পর্কে এটা এরকম কোন বিষয় না ইসলামী শরিয়তের ইসলামের কোনো বিষয় এরকম না এটা দলীয় সাংগঠনিক বিষয় এরকম তো কত সংগঠনের কত মোনাজাত হয় এটা খালি এই সংগঠনের কেন প্রত্যেক সংগঠনের সম্মেলনে মোনাজাত হয় তাহলে যদি এটা ইসলামের বিষয় হয় म इसलमाम विषय ना इतक दल प्रत्येक संगठने निजस्व निजस्व दृष्टिभंगी निजस्वय आलमी